বাংলা মানবতা সমাধান াহ রবিলাম বলে আকিবাত আল্লাহ রাসুলহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছি তওবাকে কেন্দ্র করে কিছু কথা যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে তওবা ও ইস্তেকফার এ বিষয়ের শাখা হিসেবে আজ আলোচনা করছি আপনার সামনে ইসতেকফারকে কেন্দ্র করে কিছু কথা ইতিপূর্বে জেনে ফেলেছি যে সমস্ত শর্তগুলোকে পূরণ করে দেওয়ার পর আল্লাহর কাছে মার্জনা কামনা করতে হয় এবং কুকর্ম থেকে ফিরে আসতে হয় কুকর্ম থেকে ফিরে আসা এর মানে শুধু এটা নয় যে আমার যেটা কৃতকর্ম বা আমি যে অন্যায়টা করেছিলাম সেটা আমার ধুইয়ে গেল। ধুইয়ে তা যায় না ভুলের টাইমে ভুল করা এবং পরবর্তী সুযোগে তাকে কী করা আল্লাহর কাছে কামনা করা আল্লাহর কাছে এটা স্বীকার করা তো তাহলে দুটো পাঠ হলো। এক বানি আদম ভুলের সঙ্গে এবং দ্বিতীয় পাঠ হলো যে সে করবে তার ভুলের উপরে তাহলে একটা পাঠ আমাদের বিদ্যমান খুব সিদ্ধ হস্ত তা নই বরং আমরা পাপ করতেই সিদ্ধ হস্ত করতে আমরা সিদ্ধ হস্ত নই এটাই না এটাই আমার মনে হয় মানব সমাজের ভেতরে বেশি বেশি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি তা না হলে তার দিকে যদি একবার আমরা দৃষ্টি দিয়ে তাকাই যে এক একজন বাণী আদম এক একজন মুসলমান নর এক একজন মুসলমান নারী যেভাবে তার জীবনটাকে ধারণ করে চলেছে তার চব্বিশটা ঘন্টা জীবনে যদি আট ঘন্টা ঘুমায় তাহলে সে আট ঘন্টা ঘুমের সময়টাকেই আমি দেখতে পাই যে সে পাপের সঙ্গে জড়িত থাকে না পাপ থেকে মুক্ত থাকে বাকি জাগ্রত অবস্থায় যতটা সময় তার জীবনের কেটে যাচ্ছে প্রতিটা পায়ে পায়ে প্রতিটা পদে পদে চলতে বলতে উঠতে বসতে ঘাটে মাঠে হাটে বাজারে সর্বত্রই দেখা যায় যে একজন মানুষ পাপ করতে আছে নাগাড়ে একের পর এক একের পর এক পাপ করে যাচ্ছে কিন্তু যেভাবে পাপের সিরিয়ালটা আমার দ্বারাই তৈরি হলো ঠিক সেইভাবে তো আমার দ্বারাই হাদিসের দ্বিতীয় অংশটা যে তাও বুন আল্লাহ রসুল যে আমাকে তওবা করতে হবে তহবার দিকটা তো আমাকে সব সময় লক্ষ্য রাখতে হবে এই জিনিসটা তো ভারী নয় একটা মজলিশে বসে আমরা যদি দুনিয়ার কথা দশটা আলোচনা করি তো সেই সাথে সাথে মাঝে মধ্যে যদি একবার করে বলে দি আস্ত ফরুল্লাহ রাব্বিমিন করলে জামবে ও আতু এলাই তো তাহলে এটাই তো হয়ে গেল বিশাল জিনিস ক্ষণকের ভেতরে যদি আমার দ্বারাই ভুল হয় তো ক্ষণকের ভেতরেই আমি তা মার্জনা করার উপায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে পেয়ে রেখেছি শুধু তাকে অবলম্বন করতে আমাদের দেরি হয় কেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিমের ভেতরে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন ইন্নাল হাসানাত ইউজেব না আমি যেমন চলতে গিয়ে ভুল করি যেমন আমি বলতে গিয়ে ভুল করি আমার পায়ে পায়ে যেমন ভুল হয়ে যায় ছোট ছোট তেমনি সে সমস্ত ছোট ছোটো ভুলগুলোকে আল্লাহ তালা আমাকে এমন উপায় দিয়েছেন যে সেই উপায় অবলম্বন করতে গেলেই তা মুছে যেতে পারে আমি কিছু জিনিস দেখছি চলতে চলতে আমার মনে চলে আসলো আমি একবার জিকির করে বসলাম আলহামদুলিল্লাহ আমি একবার জিকির করে বসলাম ইলাহা ইল্লাহ আমি একবার জিকির করে বসলাম সুহান আল্লাহ তাহলে এই ধরনের শব্দগুলো যদি আমাদের মুখ থেকে বেরিয়ে আসে কোন একটা মসজিদে গমনের কালে ঢোকামাত্র যদি দুরাকাদ নামাজ তাহিয়াতুল মসজিদ পড়ে দেওয়া যায় তালে এই ধরনের যদি ছোট ছোটো ছোট ছোট নেকিগুলো আছে তো তার দ্বারা আমার পাপগুলো মার্জনা হয় এই জন্য আল্লাহর নবী খুব মুসলে হাত মনে করে এটাকে অত্যন্ত তাৎপর্যমূলক ভাবে ব্যাখ্যা করেছেন যে সমস্ত বাণী আদম তারা হচ্ছে পাপের সঙ্গে জড়িত এদের চরিত্রের ভেতরে আছে পাপ করা এ কথা যদি আমরা স্মরণে রাখি তাহলে আমাদের গোড়াতে যেতে হয় যে গোড়ার কথাগুলো হলো এই যে আদম থেকে ইনসানের জন্মের সূচনা তো সেখান থেকে এই পাপগুলো হয়ে আসছে ভুলগুলো হয়ে আসছে মানুষের দ্বারাই পদস্খালনগুলো ঘটে ঘটে চলে আসছে তাহলে বাণী আদমের মধ্যে এটা জিনিস আল্লাহ তালা তাদের ফিতরাত হিসাবে রচনা করে দিয়েছেন যে তা তারা করবে যতদিন তারা দুনিয়ার বুকে বেঁচে থাকবে তবে হ্যাঁ আল্লাহরবুল আলমিন আদম কুলের ভেতরে যেগুলোকে আম্বিয়া হিসেবে দুনিয়ার মাটিতে সৃষ্টি করে থাকেন তারাকে তৈরি করেন মাসুম তারাকে তৈরি করে থাকেন বেগুনা তারা কোনোদিন পাপ করেন না তো অথাপি এই কথাটাকে আপনারা দর্শকমণ্ডলী উল্টোভাবে নিয়ে নেবেন না কথাটাকে খুব ঠান্ডা মাথায় বুঝবেন তাহলে এই যে আম্বিআই কেরামকে আল্লাহ রবুল আলমিন স্বভাবের দিক দিয়ে এত উচ্চ মানের করেছিলেন যে তারা জীবনে কোনো দিন পাপ করতেন না তবে যদি কোনো ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তাদের দ্বারাই সামান্য পদস্খলন ঘটেছে ছোট্ট একটুখানি যদি তাদের দ্বারাই ভুল হয়ে গেছে যেগুলো অত বড় পাপের পর্যায়ে যায় না তথাপি এই সামান্য একটু একটু ভুলগুলোকে আল্লাহ রবুল আলমিন তাকে তৎক্ষণাৎ তার সংস্কার করে দিয়েছেন দিয়ে তাদেরকে মাসুম বলে তারা নিষ্পাপ বলে যে ডিক্রি দিয়েছেন তার উপরে তারা যেন বহাল থাকে বিদ্যমান থাকে তার ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দিয়েছেন তাই বলে বানী আদমের মধ্যে তারা বাদ গেল কিন্তু আম্বিয়াকে বাদ দিতে গেলে আর আমাদের মতো মানুষ অলামায়দিন মাস্টার ডাক্তার শিক্ষক সমাজসেবী সবাই আমরা আছি আমাদের চরিত্রের মধ্যে এটা আছে যে আমরা ভুল করব আর ভুলের পরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব বন্ধুরা আমার মালায়কা আল্লাহ রবুল আলমিনের এক সৃষ্টি যারা বিবেক রাখেন বিবেকবান সৃষ্টির ভেতরে একটা হচ্ছে মালায়েকা মানে আল্লাহর ফারিস্তা বিবেকবান সৃষ্টিগুলোর ভেতরে আর একটা সৃষ্টি হচ্ছে জিন আর বিবেকবান সৃষ্টির ভেতরে আল্লাহর আর একটি সৃষ্টি হচ্ছে বানি আদম অর্থাৎ আদমের সন্তান সন্ততি এদের ভেতরে আমার অর্থাৎ বানি আদমের জন্য এবং জিন্নাদের জন্য সারিয়াত আছে কিন্তু মালা একাদের জন্য আল্লাহরুল আলমিন শ্যারিয়াত নিযুক্ত করেন নাই এই জন্য তারা জীবনে কোনো দিন পাপ করে না তাদের দ্বারাই পাপ হয় না মালা একা কোনো দিন কোনো মুহুর্তে তারা আল্লাহর সঙ্গে বেয়াদুবি করে না তারা কোনো গোনার সাথে লিপ্ত তারা হয় না তাদের স্বভাব হলো এইটা কিন্তু আমরা তো আর মালা একা নই মালা একা অর্থাৎ আল্লাহর ফরিস্টাসমূহ এদের স্বভাব চরিত্র আলাদা এদের জন্য যেমন কোনো বিধান আল্লাহ তালা নিযুক্ত করেননি এদের জন্য হালাল নেই এদের জন্য হারাম নেই জন্য আদেশ নেই এজন্য নিষেধ নেই আদেশ বলতে এইটাই একটা মাত্র যে এরা রাত আর দিন আল্লাহ রব্বুল আলমিনের তসবি বয়ান করতে থাকে আল্লাহর রাবুল আলমিনের তারা তাহমিদ মানে প্রশংসা করতে থাকে সব সময় সবসময় কারিমে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের সম্বন্ধে বলেছেন তারা সব সময় আল্লাহর তসবি করতে আছেন এবং আল্লাহর নামে তারা জিকির করতে আছেন এবং আল্লাহর নামে সব সবসময় যে সমস্ত বাক্যগুলো তাদের জন্য আল্লাহতালা নিযুক্ত করে দিয়েছেন যে এই বাক্যগুলো তারা পড়তে গেলে তসবি হবে এবং তাহমিদ হবে তারা সবসময় সেগুলোকে করতে আছেন তারা কোনো দিন আল্লাহ রব্বুল আলমিনের নাফারমানি করে না তারা কোনো একটাও ভুল কাজ করতে যায় না তারা একটাও আল্লাহর সাথে বেআদুবি করতে যায় না এটা আল্লাহ আল্লাহতালা তাদেরকে এমন একটা ফিতরাতে সালে হা দান করেছেন যার দ্বারাই তারা আমাদের চাইতে বহু গুণে গুণান্বিত হয়ে ওই বিষয়ের উপরে তারা পাক এবং সাফ হয়ে রয়েছেন বরং অতিরিক্ত তারা কাজ করছেন কি যে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে যে হে আল্লাহ বানী আদমরা চলতে ফিরতে উঠতে বসতে অনেকগুলো ভুল করে পাপ করে আল্লাহ তুমি এদের পাপগুলোকে ক্ষমা করে দাও তা তারা আমাদের মঙ্গল কামনা করে তারা আমাদের হিতাকাঙ্ক্ষী তাহলে তারা ভুল করছে না তাদের মগজে তাদের ফিতরতের ভেতরে এই জিনিসটা আছে যে ভুল হচ্ছে বেআদি এবং আল্লাহর রব্বুল আলমিন এটাতে রাজি হন না নারাজ হয়ে যান আমরা এত দূর উঁচা হতে পারি না কেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাণী আদম হিসাবে তৈরি করেছেন আমরা করি অতএব এই ব্যাপারে আপনাকে আর একটা সুন্দর হাদিস বলছি ইমাম মুসলিম রাহমাতুল্লা আলাই তার গ্রন্থের ভেতরে আলোচনা করেছেন তাতে তিনি বলতে চাইছেন যে আল্লাহ নবী জানাবি মহম্মাদুর রাসুল্লাহ সাল্লা আলিয় সাল্লাম বলছেন যে হে বাণী আদমরা অর্থাৎ হে আদমের সন্তান সন্ততিরা তোমরা তোমাদের জীবনে পাপ করবে এবং পাপ করার পরে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে যদি বলো যে না আমরা আল্লাহর একটাও বেয়াদুবি করব না আমরা একটুও নাফারমানি করব না আল্লাহর সাথে আমরা কোন রকমের এমন একটা কাজ করব না যাতে তিনি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন এমন কাজে যাব না আমরা একদম সুতরাং না আমরা পাপ করবো আর না আল্লাহ সেই বলছেন দেখো এই যদি ধারণ করো আর নিজে নিজে মনে করো যে আমি খুব একটা উচ্চ মানের স্বভাবের উপরে দাঁড়িয়ে আছি তা নয় বরং আল্লাহর বুলালাম বলতে চাইছেন এইখানে তার নবীকে দিয়ে যে তুমি যদি পাপ না করো এবং পাপের পরে তুমি যদি আমার কাছে ক্ষমা না চাও এমন তোমরা জীব হয়ে যাও এমন তোমরা মখলুক হয়ে যাও তাহলে আল্লাহ তালা বলছেন এমন একটা সম্প্রদায় এমন একটা জীব এমন একটা লোক এমন একটা বসতি আমি এখানে স্থাপন করে দেব যেখানকার লোকেরা তারা পাপ করবে এবং তারা মাপ চাইবে পাপ করবে এবং পাপের পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনুশোচনা প্রকাশ করবে এমন লোককে আমি তৈরি করে দেবো তোমাদের সামনে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 मृत्यु कमनाते ही चाहे तब जान हे अल्लाह जीवित रखु जेपर्ीवन पक्षे कल्याणकर मृत्यु दान कर मृत्यु कल्याणकरण्ड असुस्थता हादी संख्या शेख बदरुद्दानवी पापर रास्ता छेड़े मंदिर मुख फिर चलते सरल पथे स्वर्गर पाने जेते যারা গুনা থেকে জীবন বাঁচায় পরে শাস্তি থেকে বাঁচার উপায় খুঁজতে সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায় আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধায় কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরাগুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে বিশ টিভি বাংলায় দেখুন বড় পরবর্তী অনুষ্ঠান ফিরে প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে তাহলে কথা বলছিলাম যে তোর বিষয়ে ইস্তেফার সম্বন্ধীয় যে সমস্ত দোয়াগুলো আছে সেইগুলো আমাদের মুখ থেকে সব সময় জারি এবং সারি থাকবে এই কথাগুলো আমাদের মুখ থেকে যখন তখন যেন বের হবে যেমন এই রকমের দোয়া আছে রাব্বানা সালামনা আনফুসানা ইমফারীন ইশতেক ফার সম্বন্ধীয় যত দোয়ার তালিম আছে তা আমাদেরকে শিখে রাখতে হবে তওবা এবং ইশতেক ফার এই দুটো জিনিসকে জেনে নেওয়ার পর এবার আমাদের শিখে নিতে হবে যে সমস্ত দোয়াগুলো ইশতেক ফার বিষয়ে আছে যেখানে ক্ষমা প্রার্থনা আছে এমন দোয়া অনেক আছে দোয়ার কিতাব যেগুলো বাজারে পাওয়া যায় বাড়িতে রেখেছেন নিশ্চয়ই ইনশাল্লা সেই সমস্ত দোয়াগুলো আপনাকে আমাকে বলতে থাকতে হবে এবং এটা আমার জেনে থাকা উচিত যে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করার জন্য কোনো বেঁধে দেওয়ার সময় আমাদেরকে দেননি আল্লাহতালা সকালে কো কবুল হবে বিকালে কবুল হবে না রাতে কবুল হবে দিনে কবুল হবে না এই রকম কোনো বাধা নেই আর এই রকম কোনো নির্দেশ নির্দেশচারিয়েদের ভেতরে নেই এটা খুব সাধারণ কথা আল্লাহতালা এমনি প্লেনভাবে রেখে দিয়েছেন যে কোন সময়ে যে কোনো সুযোগে আমি আল্লাহর কাছে ইস্তেফার কামনা করতেই পারি আল্লাহর সামনে আমি এই এইরকমের দোয়া রাখতেই পারি এই মর্মে যদি আপনাকে কিছু আর বলতে হয় তাহলে একটা আপনাকে আমি স্মরণ করিয়ে দিই একটা কথা আমার জেনে রাখা দরকার আল্লাহ তালা তার বান্দাদের উপরে এই রকমের বিধান অবশ্য বিগত দিনে দিয়েছেন কি যে তুমি যদি আমার কাছে মাপ চাও তাহলে তোমার কৃতকর্মের জন্য তোমাকে এই রকমের অনুসূচনা। তোমাকে এই রকমের আমার কাছে অনুতাপ প্রকাশ করতে হবে কিছু শর্ত হয়তো আরোপ করে দিয়েছিলেন কিন্তু সেগুলো হয়তো বিগত উম্মাতের উপরে ছিল আমাদের উপরে নেই এত বড় আল্লাহ আল্লাহতালা আমাদের উপরে করে দিয়েছেন সে ব্যবিচারের যদি গুণা হয় সে যদি মদ্যপানের গুণা হয় সে যদি চিন্তায় এবং রেহাজানির মতো গুণা হয় তো তার ব্যাপারে আল্লাহতালা আমাদেরকে এমন কোনো আইন করে দেননি এমন কোনো শর্ত এঁকে দেননি যে এই শর্ত আঞ্জাম দিতে পারলে তোমার ইসতেকফার হবে তোমার তোবা কবুল হবে আর এটা না হতে হলে তোমার কবুল হবে না তবে ওখানে বিধান দিয়েছেন আল্লাহ তালা চুরির জন্য যেটা বিধান সেটা তার উপরে প্রযোজ্য হবে ডাকাতির জন্য যেটা বিধান সেটা তার উপরে প্রযোজ্য হবে তারপরে সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থী হবে আল্লাহ তালা তার ক্ষমা করবেন এমনটা কথাই নয় কাবিরা গুনা হয়ে গেল বলে ক্ষমা হবে না এমনটা নয় যে ডাকাতি হলো চিন্তাই হলো রাহাজানি হলো বলে তার ক্ষমা নেই তা নয় মোটেই নয় বরং যে ব্যভিচারের মতো গুণা করার পরেও সে ব্যক্তি আল্লাহর কাছে তৌবা করে ইস্তেকফার করে তাকেও আল্লাহ তালা মার্জনা করেন এবং তাকে সাজা নিতে হবে এটা তো আল্লাহর আইন এটাকে বলা হয় হদুদ ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না যেমন একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই ইতিপূর্বে আমাদের নাবি হাজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম যখন ধরার বুকে আসেনি তার আগে হজরতে মুসা আলহী সালাতামের কৌম এই দুনিয়াতে ছিলেন তাদেরকে আল্লাহ রবুল্ আলমী নিঃসার দিয়েছিলেন তাদেরও মধ্যে ছিল এই নিয়ম তওবা ইস্তেক তারাও তো মান্নায় তারাও তো আল্লাহ তালার খেলাফ অর্জি করতে গিয়ে আল্লাহ তালার বিধানকে ভাঙতে গিয়ে তারাও অনেক সময় নিজেদেরকে গুনাগার বানিয়ে বসেছে সেই ক্ষেত্রে আমি একটা শুধু একটা ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি যে হাজরাতে মুসা আলহিস আওয়াসালাম আল্লাহ রবুল আলমিনের ডাকে একবার গেছিলেন তুর পর্বতে তাওরাত আনার জন্য সেইখানেই তিনি গিয়ে তিনি নিজের ভাই হারুনকে তারই স্থলাভিষিক্ত করে দিয়ে গেছিলেন দায়ী দায়িত্ব তোমার কাঁধে রইল তুমি এগুলোকে দেখবে যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসছি এদেরকে তুমি তদারকির মধ্যে রাখবে তুমি এদেরকে একেবারে বে লাগাম ছেড়ে দেবে না হারুন আলহিসাল্লাম তিনি দায়িত্বটা পালন করছেন তার মধ্য দিয়েও একটা অঘটন ঘটে গেছিল সামেরি নামের কোনো এক লোক সে একটা বাছুর তৈরি করেছিল এবং বাছুরকে দিয়ে অনেক লম্বা কথা আছে সেগুলো আমি যাচ্ছি না বা নিসরা ইলাকে বাধ্য করেছিল যে তোমরা এর পূজা করো এর যদি তোমরা উপাসনা করো তো তাহলে তোমরা আসল আল্লাহকে পেয়ে বসবে তোমাদের আল্লাহ রাজি হয়ে যাবে নাওজুবিল্লা কং তার চটুকদারি ভাষার কাছে পরাজিত হলো এবং তারা সেটাকে মানতে বাধ্য হলো শেষ পর্যন্ত বাছুরের যখন তারা পূজা করে নিল তো এই পূজা করে নেওয়ার যে অপরাধ আল্লাহ রবুল আলমিন ওয়াহাদারিককে বাদ দিয়ে এরা বাছুরের সামনে মাথা নত করেছে এ তো ছোটো মোটো গুণা নয় এতো সামান্যতম অপরাধ নয় এত শের যে আল্লাহর নামে আল্লাহকে বাদ দিয়ে শেষ দান আল্লাহকে শেষ না করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরি কাছে শেষদা রত হওয়া মাথাকে নত করে দেওয়া তখনই আল্লাহ তালা বললেন তার আলোচনা আসছে দুটো পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছেন যে তাদের জন্য একটা বিধান চালু করা হলো কি যে তোমরা প্রথমে তৌবা করো তুবুলা তোমাদের আল্লাহর কাছে তোমরা এটা তৌবা করো যে যা করেছি এ কাজ আমরা দ্বিতীয়বার আর করব না এদিকে আমরা আর প্রত্যাবর্তন হবে না আমাদের এ এক তাহলে তোবাটাকে আল্লাহ তালা এখানে আগে রাখলেন আর তারপরে বলেছেন কি যে এখন মার্জোনার ব্যাপার আছে তো প্রথমে তো স্বীকার করলাম যে আমি আর এই কাজে যাব না এই কাজে না যাওয়ার পরে দ্বিতীয় কাজ হচ্ছে কি আল্লাহ তালার কাছ থেকে আমার এই পাপটাকে ধুলে নেওয়া আল্লাহর কাছ থেকে এই জিনিসটাকে একদম পরিষ্কার করে নেওয়া এবং পুরোটাকে মুছে সাফ সূত্র করে নেওয়া তো সেই ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন কি ফতলু আনফসাকুম তোমরা তোমাদের জানকে হত্যা করো তোমরা যতক্ষণ পর্যন্ত মার্ডার না হয়ে যাবে তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে এই এই পথে বিলীন না করে দেবে অর্থাৎ তোমাদের যান এইভাবে ছুরি চালিয়ে জবে করে দিয়ে গলা কেটে দিয়ে যখন যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে মেরে না ফেলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ইসতেফার হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মার্জনা হবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখান থেকে আমরাকে আল্লাহ তালা কত উপরে দিয়েছেন যে এমন কোনো ইশারা এমন কোনো বিধি এমন কোনো বিধান আল্লাহ তালা আমাদেরকে দেননি যখনই পাপ হলো তখনই তবা হলো যখনই তবা হলো তখনই ইস্তেক ফার হলো আল্লাহ তালা বলছেন এটাই হলো তোমাদের জন্য বিধান তোমরা ইজতেফার করবে ইস্তেফার তোমাদের আল্লাহর কাছে কবুল হবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবে আল্লাহ তালা তোমাদের গুনা খাতাকে ক্ষমা করে দেবেন রাব্বাকুম ইহু কাহাগা ফারা তোমরা তোমাদের আল্লাহর কাছে ক্ষমা চাও চাওয়ার জন্য এইখানে সময় বাধা নাই দিন বলে বাধা নেই রাত বলে বাধা নেই আমার শরীরিক দিকটাকে দেখার কোনো কথা নেই আমি কি অবস্থায় ডাকছি এমন কোনো কথা নেই এক কথাই সুন্দর স্বাভাবিকভাবে আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি হচ্ছেন ক্ষমাশীল তার কাজ ক্ষমা করা তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন আমি এই মর্মে যদি আর একটা কথা আপনাদেরকে নিয়ে যাই অবশ্য এগুলো দুনিয়াতে মানুষ করেছে মানুষের কৃতকর্মের পরে তার তওবার দরকার পড়েছে এসতেক দরকার পড়েছে বলে মানুষকে করতে হয়েছে বলে আমি বলছি বন্ধুগণ সুরা ইউসুফের ভেতরে একটা বিশাল বড় ঘটনাকে আল্লাহ রাবুল আলমিন আলোচনা করেছেন নবী ইউসুফকে কেন্দ্র করে সেখানে আপনাদের হয়তো মনে আছে কারও যে একজন নারীকে কেন্দ্র করে কিছু ঘটনা সেখানে ঘটেছে সেই ঘটনাটাকে আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের ভেতরে সুরা ইউসুফে বিস্তারিতভাবে আলোচনা করেছেন আমি শুধু ওই টুকুনি অংশকে আপনার সামনে তুলে ধরছি যেই টুকুনি অংশ হল ভুল যে অংশটুকু এখানে কেউ অন্যায় হিসাবে করেছে এবং অন্যায়টা যখন ধরা পড়ছে তখন আল্লাহর পক্ষ থেকে তাকে বিধান দেওয়া হচ্ছে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো অর্থাৎ জুলাইখা নামের মহিলা সে হজরতে ইউসুফ আলহিসাল্লা তাল্লামকে কুপ্রস্তাব দিয়েছিল তা হজরতে ইউসুফ প্রত্যাখ্যান করেছিলেন কোরআনে করিম আল্লাহ তালা বলছেন ওয়ালাক বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুহানিহি আল্লাহ তালা তাকে বাঁচাবার জন্য জোলাই খার প্রস্তাবে হাজরতে ইউসুফ সাই দেননি হাঁ বলেন নি বরং সেখান থেকে নিজের আবরুকে পরিষ্কার করে নিয়ে একদম দাগ ধাব্বা হীন স্বচ্ছ পরিষ্কার হয়ে কেটে পড়ার জন্য তিনি যখন সেখান থেকে পালায়ন করলেন তখনই পেছনে ধাওয়া করেছিল সেই রমণী এবং ধাওয়া করে তাকে ধরার চেষ্টা করেছিল ধরেও ছিল কিন্তু সে সফল কাম হতে পারেনি সেখানে দাবির প্রশ্ন উঠল যখন মালিকের সঙ্গে দেখা হয়ে গেল গেটে তখন তৎক্ষণাৎ সেই মেয়ে আশি ডিগ্রি যেমন কেউ ঘুরে যায় তেমনি ঘুরে গেল আর ঘুরে যাওয়ার পরে সাথে সাথে তার মনের যেটা ধারণা ছিল সেটাকে ঘটনাটার দায় হাজরতে ইউসুফের কাঁধে চাপিয়ে দিয়েছিল এই কথা বলে এই জোয়ানটা আমাকে নিয়ে টানাটানি করছিল আমাকে বেআবরু করার জন্য চেষ্টা চালাচ্ছিল এই বলে তার গায়ে অপবাদ যখন লেপে দেওয়া হলো তখনই সেই জায়গায় সাক্ষী সবুতের প্রমাণ লাগলো কে কাজ করেছে এ টেনেছে না তুমি টেনেছো। সেই ক্ষেত্রে অনেক কথা আছে শেষের বেলায় দেখা গেল প্রমাণে হলো যে এই মহিলারই এটা কাজ হয়েছে যে সেই তাড়া করেছিল ইউসুফকে ধরার জন্য চেষ্টা করেছিল এটা যখন সাব্যস্ত হয়ে গেল যে আল্লাহর নাবী হাজরত ইউসুফ পাক এবং সাফ তিনি অপরাধী নন তিনি কোনো রকমের কলঙ্ক জড়িত হননি সাথে সাথে আল্লাহ তালা বলছেন একটা মেয়ে ছেলেকে নির্দেশ করে বলছেন তুমি ক্ষমা চাও তোমার আল্লাহর কাছে কেন যে তুমি কি করেছো কুনা করেছো তুমি পাপ করেছো সুতরাং আল্লাহ তালার কাছে তুমি ক্ষমা চাও সেই জায়গায় তাকে আল্লাহ তালা নির্দেশ দিলেন তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এই ক্ষমা প্রার্থনাটাকে বলা হয় ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অনেকে মনে করে যে করছি তো করছি অন্যায় করছি অনাচার করছি ব্যবচার করছি করছি সময় আসছে কি সময় আসছে অনেকে মনে মনে ভাবে যে সামনে রমজান মাস আর একটা মাস পরেই তাহলে এই একটা মাস পরে রমজান আসছে বলে আমি অবাধ আমি স্বাধীনভাবে এই অপরাধগুলো করে যাব। আর রমজান মাসে আমি সেটাকে মাফ করাবো তো এইরকম সীমাকে সীমাই তো করা এরকম সময়কে ধার্য করে নেওয়া এমন অপরাধীর জন্য এটা কি উচিত কোনো দিন এটা উচিত কাজ নয় কেন যে এই কথাটা আপনাকে প্রথমে স্মরণ রাখতে হবে মৌতের কোনো গ্যারেন্টি নেই কোন সময় আপনার কাছে মরণ আসবে সেটা আপনি জানেন না পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে কোন সময়ে আমার কাছে মৃত্যু আসবে হঠাৎ করে যখন মৌত সম্বন্ধে আমি সচেতন নই মৌতের সময় সম্বন্ধে যখন আমি কোনো ওয়াকিব হাল নই আমার জানা নেই কোন মুহূর্তে এসে আমাকে গ্রাস করবে তাহলে আমার পাপ যতগুলো আমার হাত দিয়ে হয়েছে তো তাহলে তো জমা হয়ে থেকে যাবে সব থেকে গেল আর আমি পাপের পঙ্কিলতায় ডুবে থেকে গেলাম না রমজান মাস এলো আর না আমি আমার পাপের মোচন করাতে পারলাম তাহলে এই ভুল পয়েন্টে জন্য কোনো মানুষ না থাকে এটা আমি তাকে বার বার বার বার নাসি হাত করবো এবং তাকে বারবার আমি পরামর্শ দেব এমনটা নয় ভুলের যেমন কোনো সময় নেই মার্জনার তেমন কোনো সময় নেই এটা নিশ্চিত কথা যে রমজান মাসে এটা হয় মাফ আল্লাহ তালা বেশি বেশি করে করেন তো তার জন্য আমি স্বেচ্ছায় কেন সেই সময়টাকে বাছাই করব। আমার ওয়াজান্তে আমার তবা চালু আছে আমার এসতেকর চালু আছে এই চালু থাকতে থাকতে থাকতে থাকতে চলে আসলো রমজান মাস তখন আমি রমজান মাসটাকে বেশি বেশি করে ব্যবহার করব। তখন আমি রমজান মাসের সুযোগটা বেশি করে গ্রহণ করব। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ। তার মানে এটা নয় যে এখানেই যতগুলো আছে সেটাই আমি করে যাব। বন্ধুরা আমার এমন কিছু ঘটনা আছে এমন কিছু ঘটনা যেগুলো আল্লাহর রাসুলের যুগে ঘটে গেছে সেই ঘটনাগুলোর প্রতি যদি আমাদের আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করি তাহলে আপনি জানতে পারবেন যে হ্যাঁ মানুষেরা যখনকার পাপ তখনই করেছে করে তার ইস্তেক ফেলে রেখে দিয়েছে দু মাস তিন মাস চার মাসের জন্য এমনটা নয় এরকমটা ঘটেনি বরং হওয়ার টাইমে হয়ে গেছে আর তার পরে পরে আরম্ভ করেছে আল্লাহর কাছে কাঁদতে এবং আল্লাহর কাছে ইসতেফার করতে মানুষ হিসাবে যখন করি তখন আমাদের উচিত হবে যে এটাকে আমরা ফেলে না রাখি যখন হবে তখনই শুরু করে দেব। আমরা মানুষের ভেতরে অনেক কোয়ালিটির লোক আছি আলেম আছি আমরা মাস্টার আছি বুদ্ধিমান আছি সাধারণ মানুষ আছি আমাদের হাত চলবে আমাদের ব্যবসায়িক কাজ চলবে আমাদের মাসগালা আমাদের ধান্দা যেটা আমরা ধান্দা নিজের ধান্দায় চালিয়ে যাবো আর চলতেও থাকবে সেই সাথে সাথে আমাদের মুখ চলতেই থাকবে মজলিসে বসতে গেলেও আল্লাহ রসুল ইসতে ফারের তালকিন করেছেন কোনো আলোচনার মজলিসে বসে থাকতে গেলেও তাকবীর আল্লাহু আকবর তাহমিদ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো জিনিস আমাদেরকে কি করে আমাদের মনের কালিগুলোকে দূর করে আমাদের দেহের কালীগুলোকে দূর করে আমাদের পাপ থেকে মুক্তি এনে দেয় তাহলে এক জায়গাতে বসে বসে হয়েছে বলে নয় আর না হয়েছে বলে নয় এটা আমার এবং আপনার স্বভাবের মধ্যে থাকতে হবে সব সময় আমরা যেন আল্লাহ রাবুল আলমিনের কাছে ইস্তেফার এবং তওবা করতে থাকি যাতে করে সবসময় আমাদের গাটা টা পরিষ্কার হয়ে থাকে গুনা থেকে মুক্ত থাকি আল্লাহ রবুল আলমিনের কাছে আপনার আমার সকলের তওবা এবং ইস্তেফার কবুল হোক এই কামনা বাসনা নিয়ে এখান থেকে এই বিষয়টাকে ইতি টেনে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত मान सत्यवादीता उत्तम चरित्र सम्प्रीति भलसा एक आदर्श ममिन हूसन ए सम्पर्के प्रियनबी मुहम्मद रसुल्लाह सल्लाह आलिस्लम शिक्षा समूह की शे हारोसैन एक आदर्श मुस्लिम परिचय जानते हमें देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथे धारावाहिक दर्शमूह সকাল ম্যারেজ ও ডিভোর্সলাম ও হেল্প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 কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়